বাংলা মানবতা সমাধান সম্মানিত দর্শক মন্ডলী আমরা পূর্বের আলোচনায় জয়ীফ ও জালহাদিস সম্পর্কে সাহাবা কেরাম এবং মহাদিসগণের সতর্কতা তুলে ধরেছি বিশেষ করে রসুল মোহাম্মদ সাল্লা আলী ওসাল্লাম যে ভবিষ্যৎবাণী করে গেছেন সেটার আলোকেই যে মহাদিসাম কেরাম এ বিষয় সচেতন ছিলেন সেটাই তুলে ধরার চেষ্টা করেছি এবার আমরা দেখব যে আসলে জালহাদিস সমূহ সমাজে চালু থাকার পিছনে কোনো যুক্তি যুক্তিকতা আছে কিনা যুক্তিক থাকার প্রশ্নই আসে না বিশেষ করে শরীয়ত এসেছে আল্লাহর পক্ষ থেকে এখানে কারো কিছু কথা ঢোকানোর সুযোগ নেই আর যা আল্লাহর পক্ষ থেকে এসেছে সেটা হল অভ্রান্ত অকাট্য এ ব্যাপারে নিশ্চিন্তভাবে সচেতন থাকব যে কখনোই না শরীয়ত সেটাই যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে যেমন সুরা আল কাহাফ तुम प्रभुर पक्ष बुझा जार पक्ष हक आल्ला पक्ष मध्य को কোনোরকম দুর্বলতা থাকতে পারে না আর মুহাম্মদ সাল্লা আলহি আসাল্লাম যা বলেছেন তা অবশ্যই হক বলেছেন তিনি নিজের পক্ষ থেকে কোনো কথা যোগ করেননি স্পষ্টভাবে আগে যেমন হাদিসে বলা হয়েছে বাল্যিকনিওয়ালা আয়া একটি কথা হলে পৌঁছে দাও আননি আমার পক্ষ থেকে সেই বাল্লিগ অর্থাৎ পৌঁছে দিতে হবে তাবলিকটা করতে হবে যে আল্লাহর পক্ষ থেকে যা এসেছে সেই অনুযায়ী সেটাও আল্লাহ রাবুল বলছেন प्रभुर पक्ष नईटा पोछिए दिन अर्थात आल्ला पक्षा विधान पहुंचे दीते हैं रसुलद सल्लाम निजे पक्ष थे कथा बोलें তার অনুমতি নেই যদি বলতেন তিনি এ ব্যাপার করেছেন সুরাল আয়তে আল্লাহর স্বয়ং মোহাম্মদ সাল্লাম যদি নিজের পক্ষ থেকে কোনো কথা বলতেন আমি তাহলে তার ডান হাতটি ধরে ফেলতাম সোমবালা কতা লতিন অতঃপর তার গলাটি দেহ থেকে বিচ্ছিন্ন করে নিতাম অর্থাৎ তাকে আমি জবাই করে দিতাম এখানে প্রমাণিত হয় মুহাম্মদ রসুল মোহাম্মদ আলহ্লামের কোন কথা ওহি ওইত ছিল না বিষয়ে তিনি যা বলেছেন তা সরাসরি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসার পরেই বলেছেন আল্লাহ নিজেই বলেছেন সুরে নজম তিন এবং চার নম্বর আয়াতে অমায়ু ই মোহাম্মদ সাল্লা সাল্লাম সারি বিষয়ে কোনো কথা নিজের পক্ষ থেকে বলতেন না যতক্ষণ পর্যন্ত তার প্রতি ওহি না করা হয় এখানে স্পষ্ট যে রসুল সাল্লা সাল্লাম যা বলে গেছেন সেটা ওহি তাহলে প্রমাণিত হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে এসেছে আর যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে ওটা অবশ্যই অবশ্যই দুর্বল হতে পারে না ওর মধ্যে ত্রুটি থাকতে পারে না আল্লাহ রব্বুল আলমিন স্পষ্টভাবে ভাবে নিজেই বলেছেন আগে পবিত্র কোরআনের দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে যে বিধান এসেছে এই বিধানের সামনে দিক থেকে পিছন দিক থেকে কোনো বাতিল প্রবেশ করতে পারে না তংসিল হাকিম ইন হামিদ যা নাজিল হয়েছে মহা প্রজ্ঞাময় প্রশংসিত আল্লাহর পক্ষ থেকে এখানেও হয়েছে। যে এর মধ্যে কোন বাতিল কোনো ত্রুটি প্রবেশ করতে পারবে না আল্লাহ রাবুল আলমিন অন্যত্র স্পষ্টভাবে বলছেন এই মর্বেলা হাফিজুন আমি যে জিকির নাজিল করেছি ইন্ন হাফিজুন আমি যে জিকিরাজিল করেছি এই জিকির এর হেফাজত করার দায়িত্ব আমি নিলাম অর্থাৎ আল্লাহ পক্ষ থেকে যে বিধান এসেছে আর একটি কথা স্পষ্ট ভাবে বলা যায় মোহাম্মদ সাল আলাই তিনি বলছেন এই মর্মে যে আমি যে বিধান নিয়ে এসেছি বাইদ আ সেটা অতি সৎ অতি পরিষ্কার উজ্জ্বল নাকিয়া অতি স্বচ্ছ দীপ্তিমান বিধান নিয়ে এসেছি এই হাদিসটি বর্ণিত হয়েছে দার্মি দুইশো নম্বর হাদিসে রাসুল সাল আলী আসসাল্লামের নিকটে পাই হাকিতে এসেছে সহি সনুদে মুস্তাদ আহমদের মধ্যেও সহি সনুদে হাদিসটি বর্ণিত হয়েছে ওমর রজাল্লাহ তিনি একদিন তাওরাত সামনে নিয়ে এসে পড়ছিলেন রাসুল সাল্লা সাল্লামের সামনে রাসুল এটা দেখে তিনি স্পষ্ট ভাবে বললেন তুমি কি দেখছো না রসুল সাল্লা মুখের দিকে ফনাদারা উমর ওমর রাজালা অনুভব তিনি রাসুল সাল সাল্লামের মুখের দিকে তাকিয়ে দেখলেন দেখার পরে চট করে বলে উঠলেন এই মর্মে আমরা আল্লাহকে রব হিসাবে পেয়ে রাসুলকে নবী হিসাবে পেয়ে এবং ইসলামকে দিন হিসাবে পেয়ে সন্তুষ্ট এই কথা বলার পরে রসুল মুখ খুললেন বলে এই কথাটি বলেছিলেন যে আসলে কোরআন এবং সন্না ছাড়া আল্লাহর পক্ষ থেকে বিধান আসছে এই বিধান ছাড়া অন্য কোনো বিধান তাওরাতকে করলেন না তখনই তিনি বলেছিলেন লাউবাদা মৌসা অ তারক তুমুনি যদি মৌসাকে এখন সয়ন হাজির করা হয় তাওরাত তো দূরের ব্যাপার যদি সয়ন মৌসাকেও হাজির করা হয় আর তোমরা তার আনুগত্য করো আর আমাকে ছেড়ে দাও তাহলে অথচ আমি তোমাদের কাছে এসেছি এমন একটি বিধান নিয়ে সে বিধানটা হলো অতি স্বচ্ছ অতি পরিষ্কার এর মধ্যে কোনো ত্রুটি নেই এই হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত হয় যে আল্লাহর পক্ষ থেকে যে বিধান এসেছে এই বিধানের মধ্যে কোনো ত্রুটি নেই কোনো ভুল নেই কোনো দুর্বলতা নেই অথচ আজকে যখন আমি কোনো জয়ীফ বা জাল হাদিস বলতে চাইব তখনই কিন্তু এমনটা ঘটবে যে শরীয়তের মধ্যে একটি ত্রুটি ঢুকে গেল একটি জয়ীফ হাদিস ঢুকে গেল আমরা মনে করি হাদিস বলি যে হাদিসটি দয়ীফ অথবা অনেকেই বলেন যে হাদিস্টি জৈব আসলে জৈব মানে কি দুর্বল তাহলে কি আমি বলবো প্রশ্ন আল্লাহরুল আলমিন তিনি নিজেই তো বললেন যা আগেই বললাম যে ইন্নআ আমি যে জিকির নাজিল করেছি এই জিকির হেফাজতকারী আমি এখানে জিকির বলতে স্পষ্ট যে কোরআন এবং সই হাদিস দুইটি জিকির যেমন আমি আপনার প্রতি জিনিসটি বর্ণ করার জন্য ব্যাখ্যা করার জন্য যা তাদের প্রতি নাজিল হয়েছে অর্থাৎ যে কোরআন নাজিল হয়েছে এই দান করার আপনার আমি গ্রন্থের প্রথম খন্ডের তিনশো তেত্রিশ পৃষ্ঠাই বলছেন যে অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে যেটাই অর্থাৎ রসুল সাল আলাইসাল্লামের কথাগুলো সবই ওহি কুল্লাহ আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে তাহলে বুঝলাম যে জিকিরটা আল্লাহর পক্ষ থেকে যেটা হয়েছে সেটা জিকির আর সেটা কোরআন এবং সই হাদিস উভয়টি শুধু কোরআন এমনটি নয় তাহলে আমরা কিভাবে বলতে পারি যে জয়ীফ এবং জাল হাদিস শরীয়তের অংশ না এটা বলতে পারি না আমরা অনেকেই বলতে পারি যে হাদিস আবার জয়ীফ হয় হাদিস আবার জাল হয় হাদিস তো জাল হবেই স্পষ্ট রসুল সাল আলী আসাল্লাম তিনি বলছেন ভবিষ্যৎবাণী করে যাচ্ছেন শহীদ বুখারি দ্বিতীয় খণ্ডের পাঁচশত নয় পৃষ্ঠার মধ্যে উল্লেখ করছেন এই মর্মে মুস্তাহা কিয়ামত ততক্ষণ অনুষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত তিরিশ জন ভণ্ড নবীর না হবে আর এই তিরিশ জন ভণ্ড নবী প্রত্যেক প্রত্যেকেই বলবে আমি আল্লাহ রসুল যদি এই তিরিশ জন ভণ্ড এসে হাদিস তৈরি করে যেমন আক রাজাল মুসাইলাম কাদ্দ তার আবির্ভাব ঘটেছিল যদি হাদিস তৈরি করে যায় সেই হাদিস কি সই হতে পারে প্রশ্নই আসে না সম্মানিত দর্শক মন্ডলে আমরা এ পর্যন্ত গিয়ে একটু সামান্য বিরতি নিয়ে আবারও ফিরে আসছে ইনশাআল্লাহ मुस्लिम अवर्जन के इसलमारे बुनियादी नीति समूह देख মুসলিম জীবনের মূল ভিত্তি প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় সকাল ছটায় বাংলাদেশে সেই তো একজন আদর্শ মুসলিম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 दर्श <स्टीज़ियो> मुस्लिम करणीयन कल रे नुन सम्प्रचार सकाल आठ टेषे भी যেই কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ সু আলা কোরআন কে রাখবেন কোরআন শুধুমাত্র মহিনের সম্পদ নয় কুরান হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন সম্মানিত দর্শক মন্ডলী আমরা পূর্বের আলোচনার পরে আবারও ফেরত আসলাম আমি যে আলোচনায় অব্যাহত রেখেছিলাম যে আল্লাহর পক্ষ থেকে যে জিকির সেটা কুরান এবং সই হাদিস উভয়টি তা প্রমাণিত হয় এই কথাটির ব্যাখ্যায় জিকিরের ব্যাখ্যায় ইবনু হাজাম আন্দালুসি আল এহকামিলকাম এই গ্রন্থের প্রথম খন্ডের তিনশো তেত্রিশ পৃষ্ঠাই বলছেন যে কালাম রসুল্লাহ অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে যেটাই অর্থাৎ রসুল সাল্লিগুয়াল্লামের কথাগুলো সবই ওহি কুল্লাহ আল্লাহর পক্ষ থেকে বুঝলাম যেটা জিকির আর সেটা কোরআন এবং সই হাদিস উভয়টি শুধু কোরআন এমনটি নয় তাহলে আমরা কিভাবে বলতে পারি জাল হাদিস শরীয়তের অংশ না এটা বলতে না। আমরা অনেকেই বলতে পারি যে হাদিস আবার জয়ীফ হয় হাদিস আবার জাল হয় হাদিস তো জাল হবেই স্পষ্ট রসুল সাল আলহি আসাল্লাম তিনি বলছেন ভবিষ্যৎবাণী করে যাচ্ছেন সহিদ দ্বিতীয় খণ্ডের পাঁচশত নয় পৃষ্ঠার মধ্যে উল্লেখ করছেন এই মর্মে অর্থাৎ কিয়ামত ততক্ষণ অনুষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত তিরিশ জন ভণ্ড নবীর আবির্ভাব না হবে আর এই তিরিশ জন ভণ্ড নবী প্রত্যেকের কুল্লুকি অকুল্লাহ প্রত্যেকেই বলবে আমি আল্লাহ রসুল যদি এই তিরিশ জন ভণ্ড নবী এসে হাদিস তৈরি করে যেমন আক রাজন সময় মুসাইলামুল কাদ্দ তার আবির্ভাব ঘটেছিল যদি হাদিস তৈরি করে যায় সেই হাদিস কি সহি হতে পারে প্রশ্নই আসে না অনুরূপভাবে সহি মুসলিমের ভূমিকাতে বারো নম্বর পৃষ্ঠায় উল্লেখিত হয়েছে যে আব্দুর রহমান ইবন মাসুদ রাজ বলছেন যে ইন্না শানি বিসুরাত রাজুল অর্থাৎ শয়তান মানুষের রূপ ধরে আসে সে এসে মানুষের কাছে মিথ্যা হাদিস বর্ণনা করে যায় যখন মানুষ পৃথক হয়ে যায় তখন প্রত্যেকেই নিজ নিজ জায়গায় গিয়ে বলে থাকে আজকে একজন মানুষকে হাদিস বর্ণ করতে শুনলাম তাকে দেখলে চিনতে পারবো কিন্তু আমি বলতে পারব না মঞ্চে গিয়ে অনেক ব্যক্তি অনেক আলোচক আলোচনা করে থাকেন অথচ শয়তানও যে আলোচনা করে এটা স্পষ্ট সাহাবা একমের বক্তব্য তারা প্রমাণিত হচ্ছে যে শয়তান এসে মানুষের কাছে মিথ্যা হাদিস বর্ণ করবে তাহলে কি শয়তান যে মিথ্যা হাদিস বর্ণ করেছে সেটা কি গ্রহণযোগ্য হতে পারে প্রশ্নই আসে না বিশেষ করে আমাদের দেশে জাল এবং জয়ীফ হাদিস উপমহাদেশে অত্যধিক পরিমাণ চালু আছে যা আমরা তার থেকে বিরত থাকি না তার ব্যাপারে আমরা সচেতন নই রন্ধে রন্ধে সর্বত্রই প্রতিষ্ঠানে মাদ্রাসাতে যে কোনো জায়গাতে জাল হাদিসের ছড়াছড়ি অথচ এই জাল হাদিস বর্ণনা করা সম্পূর্ণ নিষিদ্ধ শরীয়তে নিষিদ্ধ রসস্লা সাল্লাম স্পষ্ট ভবিষ্যৎবাণী করে গেছেন এটা চলবে না যেমন মহাদ্দেশ পক্ষ থেকে আরো অত্যন্ত কড়া বক্তব্য এসেছে আসলাম বলছেন খাদামি শান এই বক্তব্যটি এসেছে তাস্কিরাতুল মাজুয়াদ গ্রন্থের সাত্রিশ মান আমিলা বিজ যে ব্যক্তি এমন কোন হাদিসের প্রতি আমুল করে যে হাদিসটি জাল হাদিস আর ওই ব্যক্তি ফালাতা। তিনি আল অজিল হাদিসে আলোচনা করতে গিয়ে তিন নম্বর খন্ডের একশত পৃষ্ঠা আলোচনা করতে গিয়ে বলছেন আল্লাহ হাদিস অর্থাৎ জাল হাদিসের প্রতি আমুল করাটা একটি হারাম যতগুলো বিষয় এজমা হয়েছে তার মধ্যে অন্যতম একটি এজমা হলো যে জাল হাদিসের উপরে আমুল করা হারাম কিন্তু দুঃখজনক হল সত্য এ সমস্ত মানে সতর্কতা সত্ত্বেও আমাদের মাঝে জাল হাদিস চালু আছে অনুরূপভাবে দেখা যায় ইমাম নববি রহিমাখুল্লাহ সহি মুসলিমের মুকদ্দমায় অত্যন্ত শক্ত কথা বলেছেন জাল হাদিসের ব্যাপারে দর্শন অনেকে জাল হাদিস বর্ণ করার ব্যাপারে বলে থাকেন যে বক্তব্য ব্যাপারে সতর্ক কর্তার ব্যাপারে ভীতি প্রদর্শনের ব্যাপারে নসিহত করার ব্যাপারে হয়তোবা জাল হাদিস বলা যেতে পারে এই ধারণা অনেকের মধ্যে আছে এই শিথিলতা অনেকের মধ্যে আছে না এটা হতে পারে না কখনোই নয় কারণ রসদ আলাইসাল্লাম যে বাণী উল্লেখ করেছেন মিথ্যুকদের মধ্যে একজন অন্তর্ভুক্ত হয়ে যাবে সুতরাং আমি কখনো কখনোই জাল হাদিস বর্ণ করতে পারি না তাই ইমাম নবীরাহিম বলছেন অর্থাৎ ভীতিপূর্ণ হোক সতর্কতামূলক হোক বা হারামুন সবগুলোই হারামের অন্তর্ভুক্ত হবে মিন আকবরিল কাবায়ের শুধু এতটুকুই বললেন না বরং বললেন যত কাবিরা গুণা রয়েছে বড় সম রয়েছে তার মধ্যে অন্যতম বড় গুলা ও আকবর কাবাহিবি ইসমাইল মুস্তমিন সকল উম্মতের উম্মতের ঐকমত্যের ভিত্তিতে এটা অত্যন্ত জঘন্য কাজ অত্যন্ত বড় পাপ বড় পাপের মধ্যে একটি বড় অপরাধ তাহলে আমরা জাল হাদিসের ব্যাপারে স্পষ্ট ধারণা পেলাম বর্ণনা করা যাবে না মুসলিম নুরই দেখুন বলা হয়ে থাকে যে রাসুল সাল উদ্ধৃতি দ্বারা যে সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করা হয়েছে অথচ এটা একটি প্রসিদ্ধ জাল হাদিস কতদিন পূর্বে ইমাম তার আল আহাদিসুল মাউদা গ্রন্থে সাত নম্বর প্লেছে মা খলাকল অনু এই সাদৃষ্ট